নামশ্রেষ্ঠামী শক্তিপুত্র আচ্পম রূপ আগ্রজমুর্ফু মাথুী গোষ্ঠবতী রাধা কুন্ড গিমহ রাধিকা মাধবশাম প্রাথি কৃপায় শ্রীগুম নথেহ শ্রীগুষক শ্রীগুন্দষ্ণবূপ সহগণ রঘুনতন্ম সজীব সৈত সাবধু পিজনসহিত্রীরা সহগণ ললিতা হরে কৃষ্ণ Krishna Krishna Krishna Hare Hare হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজ কথা হবে শিল সম আমি এই মাত্র খবর পেয়েছি যে সেই বিষয় হবে তো নিজেকে প্রস্তুত নেই তো যা মনে পড়বে মুখে আসবে এর মধ্যে যদি কিছু ভুল আপনারা দয়া করে আমাকে মার্জনা করবেন মাধবেন্দ্র পুরী হচ্ছেন ও কৃষ্ণা প্রেম বৃক্ষা মনে শ্রীথৈ চরিতা মৃথায় বৃক্ষ বর্ণনাছে কি বলে রূপক উপমা আছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৃক্ষ মত সেই বৃক্ষা কৃষ্ণ প্রেম থেকে গঠিত হচ্ছে সেই বৃক্ষা মূল না প্রথম অঙ্কুর আছে শ্রী মাধবেন্দ্র ফরিফা মানে ওই কৃষ্ণ প্রেম যে ছেদ মহাপ্রভু এই জগতে প্রচার করেছে। সেগিত ছিল না থল না অনর্পিত চিং চিরা কুণ্যীর্ণ সামপ অনতজজ্লরাভক্তি শ্রুম হরিফুথ সুন্দরজ্যুতি কদম্বন্দীপিত সদা হৃদয় সফুতো বা শচি এই এইভাবে শিল রূপ গোস্বামী সকল ভক্তদের আশীর্বাদ দেন চলছে এবং কৃষ্ণ খাবি রাজ গোস্বামী সব চৈতন্যের চরিতা অমৃতা পাঠক গান আশীর্বাদ দেন যে সেই শচী নন্দনা শ্রীকৃষ্ণ চৈচন্দ্র মহাপ্রভু সকালে হৃদয়ের মধ্যে হবেন এবং সকলকে আশীর্বাদ দেবেন সেই শচীনন্দনা শ্রীকৃষ্ণ চৈচন্দ্র মহাপ্রভু খেয়ে আছেন এই প্রশ্ন উত্তর সারা শ্রীচৈত বিষয় আছে তো মহাপ্রভু কি দিলেন কি জন্য আমরা মহাপ্রভুকে মহাপ্রভু বলে প্রভু প্রভু মানে কৃষ্ণ সেটা কৃষ্ণের নয় কৃষ্ণ হচ্ছেন প্রভু এবং মহাপ্রভু প্রভু তো মানে মহাপ্রভু কৃষ্ণ সকলে মহাপ্রভু আছেন কিন্তু বিশেষ করে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্র এবং শচিদেবের এই পুরুষ সন্তানকে আমরা শ্রীকৃষ্ট চৈতন্য মহাপ্রভু সম্বোধন করে কেন কেন মহাপ্রভু ইনি হচ্ছেন মহাপ্রভু কারণ তাদান্থক মহান প্রভুমনে কৃষ্ণ স্বয় জগতে আসন যদা হি ধর্ম গ্লানেতি ভারত আভ্যুৎন আধর্ম সৃজাহ সাধু বিশয় দুতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে কৃষ্ণ স্বয়ং আসেন এবং অনেক অবতার রূপে এনে আসেন মৎস্য কুর্ম বরাহা নারসিং বামন পরশুরাম ইত্যাদি অবথা গণ আসেন এবং তার সকলে প্রভু বলে আমরা সকলে দাস সব জীব রাশি হচ্ছেন দাস এবং কৃষ্ণ হচ্ছেন প্রভু দাসে ধর্ম আছে প্রভুর সেব করব অবথা এবং কৃষ্ণ স্বয়ং অবতারের অবতারই কৃষ্ণস্থু ভগবান স্বয়ংরে সকালে প্রভু তো সেইখান মহাপ্রভু হচ্ছেন গোভন ব্যথা কারণ তিনি প্রভুরূপে আসেন তিনি ভক্তরূপে আসেন তার বিশেষ অবদান আছে যে অনারপিত চিড়িং চিরাদ করুন কল সমাপথ মনথ বলি সুয় ব্রহ্মার একদিনের মধ্যে ভগবান কৃষ্ণ স্বয়ং রূপে আসেন এবং তা আবির্ভাব এবং একটু পরে কলিযুগে তিনি আবার আসেন গৌর রূপে যে গৌড় সেই কৃষ্ণ তো এই অবতারে গৌরা অবস্থা অবতারে সা এই অবতারে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেন কি রকম কৃষ্ণ ভক্তি প্রচার ব্রজ ভক্তি ব্রজ ভক্তি প্রচার বিশেষ করে অনথজওয়ালা রাসা অনালা রস মানে উজ্জ্বল ভক্তির অর্থাৎ গোপি দেয় ব্রজ গোপীদের জন্য ও ভক্তি যা আছে কৃষ্ণের জন্য বিশেষ করে এবং বিশেষ করে গোপীদে এবং বিশেষ করে রাধা বিরহ ভাব তো এই প্রচার করেন মহাপ্রভু আপনার সখলে জানেন যদি গড় না হইত কি মানে হইত যদি গণনা তবে কি হইত কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেম রস সীম জগতি জে মধুর বৃন্দ বিপিনী প্রবেশ ছুবের ভীতি হইথা এই হচ্ছে মহাপ্রভুর অবধান কৃষ্ণ চৈতন্য না গৌর ছু এই রূপে অকৃষ্ণ বর্ণম কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণ তার রূপ শ্যামরূপ হচ্ছেন না শ্যামসুন্দর এই বা গৌর সুন্দর রূপে আসল এবং অনারপিত যিনি অবথা কৃষ্ণ পর্যন্ত আর কোন অবথা প্রদান করেন নাই সেই দুর্ভ প্রেম ভক্তি ব্রজ ভক্তি প্রদান করলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু এই হচ্ছে মহাপ্রভুর বৈশিষ্ট এই ব্রজ ভক্তি গোপীদে ভক্তি রাধা বি প্রচার করেন নাই প্রচার করে নাই কেউ এবং সেই গোপী বের হা ভাব নিজেই অনুভব করা আস্বাদন করা সেটা খুবই দুর্লভ এই জগতে এবং সেই জগতেও সেই জগতে মানে বৈকুণ্ঠ জগতে বৈকুণ্ঠ লোক এই বৈকুণ্ঠ বাসীদের অনুসন্ধান নাই কি হচ্ছে ব্রজের মধ্যে তো এই ভক্তি দুর্লভা আছে যে চৈতন্য মহাপ্রভু প্রচার করেন শুধু মাত্র এই জগতেই দুর্লভ নয় সেই জগতেও প্রাকৃতিক জগতেও দুর্লভ আছে তো কত দুর্লভ আছে শুধু শুধুমাত্র চৈতন্য মহাপ্রভু স্বয়ং সুরূপ দামাদা রায় রামানন্দ খুব কম লোকজন রূপ গোস্বামীছেন চৈতন্য মহাপ্রভুর কি বস্তু আছে আগে একটু আগে একজন আসলেন মাধবেন্দ্র ফুরিফাদ এবং তিনি সর্বপ্রথমে এই জড় জগতে এই ব্রহ্মার দিনের মধ্যে প্রথমে ও ব্রজ ভাব ভাবভক্তি প্রকট করেন তিনি প্রচা ও করেন কিন্তু বিশাল রূপে প্রচার খরেন নাই তিনিও ব্রজ প্রেম ভাব ভক্তি প্রচার করেন সেটা আমরা বুঝতে পারি কি করে বুঝতে পারি যে চৈতন্য মহাপ্রভু তার ব্রজ ধাম গমনের সময় সাক্ষাৎ করেন এক ব্রাহ্মণের সাথে তো মহাপ্রভু প্রেম ভাবে নৃত্য করেন মহাপ্রভু সব জায়গায় ব্রজ প্রেম ভাব মোহিত দেখে আশ্চর্য লাগেছেন। কারণ এইক তো বিশেষ করে এইখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে উড়িষ্যা বৃন্দাবন তো এইক লোকের বুঝে আমরা যদি কল নিয়ে কীর্তন করে নিয়ে অপকীর্তন করে তো কীর্তন মহাপ্রভুর কীর্তন কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের আগে সেইরকম প্রেম নৃত্য সম্বন্ধে কারো কিছু জ্ঞান অনুভব ছিল না এবং সবাই মহাপ্রভু প্রেম নৃত্য দেখেই আশ্চর্য লাগে তো মহাপ্রভুর ব্রজ আহমেদ গমনের সময় তিনি যখন একবার যখন জায়গায় এই প্রেম করেন তো অনেক সমবেত হইলেন মহাপ্রভু প্রেম নৃত্য দেখতে তো মহাপ্রভুর সাথে আর একজন নৃত্য করে তো মহাপ্রভু বুঝতে পেরেছেন যে এই ব্যক্তির সম্বন্ধ আছে মাধবেন্দ্র ফোরের সাথে কারণ মাধ মাধবেন্দ্র ফোরের সম্বন্ধ না থাকতো তো এই রকম প্রেম নর্থন করতে পারতেন না তো এ থেকে আমরা বুঝতে পারি যে মাধবেন্দ্র ফুরিপাদ প্রথম ব্রজ প্রেম প্রচারক ছিলেন এই জড় তার আগে নিম্বাখা ছাড়েও ব্রজ ভাব প্রচার করেন কিন্তু বিশেষ করে গোপীদের বিরহ ভাব এবং অনুথল এর সম্বন্ধে আর কেউ প্রচার করেন নাই এর আগে মা দেবেন্দ্র করেছেন কিন্তু মহাপ্রভুর মতন নাই তার অনেক শিষ্য ছিল তার মধ্যে এক ছিলেন শ্রী আচার্য এবং আজকে শান্তিপুরে মাধবেন্দ্রের আগমনের উপলক্ষে উদযাপিত হবে না হচ্ছে মাধবেন্দ্র ফুরিফাদ শান্তিপুর ধাম মহাপ্রভুর আবির্ভাবের আগে এবং তিনি অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছে তো অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু অবস্থা সদাশিব কিন্তু জগতে দৃষ্টিতে তিনি এক ব্রাহ্মণ ছিল স্মারত ব্রাহ্মণ এবং যে তিনি এক অজ্ঞাত সনিয়াসী থে কে দিক্ষ গ্রহণ করেন সে ত্রমণ সমাজ বিচারে অনুচ্ছেদ ছিল আচার্য তো স্মার্থ খুলে বিধি নিষেধ কিছু দাম দলেন তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশা এবং স্বতন্ত্র ইচ্ছায় তিনি ভগবান হলেও জগৎকে শিক্ষা দেওয়া জানেন মাধবেন্দ্র ফুরিপাদ থেকে বৈষ্ণবী দীক্ষা গ্রহণ করেন তো মাধবেন্দ্র ফুরিপাদ কয়েকজন শিষ্য ছিল অনেকজন শিষ্য ছিল যার মধ্যে নিত্যানিকে ধন্য করেলেন শ্রী শ্রী চন্দ্র জগৎ গুরু গৌর মহাপ্রভু তো মা দেবেন্দ্র ফুরের অনেক শিষ্য হইলেন তবু ঈশ্বর ফুরের ভাগ্য ছিলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য কে দেখা প্রদান কর এবং এইভাবে ঈশ্বরফরিকে ধন্য ঈশ্বরফরি ধন্য হয় না তো সাধারণে তো এইভাবে বোঝা যায় যে একজন যদি মহান বাইষ্ট থেকে দীক্ষা গ্রহণ করেন তো সেই দীক্ষা নেওয়ার থেকেই ধন্য হয় আমি প্রে থেকেই তার কৃপায় দীক্ষা গ্রহণ করেছি প্রভুপাত আমাকে ধন্য করলেন নাইতো যে আমি প্রভুপাতকে ধন্য করেছি সেভাবে মনে করা অপরাধ হয় কিন্তু সরস্বতী ঠাকুরের কথা আছে যে ঈশ্বরী ঈশ্বর ফরি কে ধন্য শুধাই ধন্য যে ঈশ্বর ফুরী ধন্য হইলেন মহাপ্রভুর তার থেকে গ্রহণ করে থাকেন ভাগ্য প্রাপ্ত হইলেন যে নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরী ফা দেশ অদ্বৈত আচার্য আরো অনেক মহান বৈষ্ণব ছিলেন যে মাধবেন্দ্র ফুরের শিষ্যরা ছিলেন তো যে হেত্ব ফুরিফা মাধবেন্দ্র ফুরের অন্তিমকালে অঙ্গ সেবা সব রকম অঙ্গ সেবা করে মলমূত্র পরিষ্কার করা পর্যন্ত শ্রী ঈশ্বর পুরী ভাবে তা গুরুদে সম্পূর্ণ সেবা করেন এবং সেই জন্য মাধবেন্দ্র পুরী থেকে আশীর্বাদ প্রাপ্ত হইলেন মহা ধন্য হওয় মহাপ্রভুকেই দীক্ষা প্রদান করত তো মা দেবেন্দ্র পুরী তার অন্তিম খালে মানে তার আগে মা দেবেন্দ্র পুরী লীলা লীলা করেন যেন অসুস্থ দুর্বল ছিল বুঝতে হবে যে বৈষ্ণব দেবদে রোগ দুর্ভাগ্য শোক ইত্যাদি হয় না যত দেখো বৈষ্ণব ব্যবহার দুঃখ নিশ্চয় জনেহ তাহা ফরানন্দ সুখ আমরা দেখি যে বৈষ্ণবেরা তো সাধারণ লোকের মতো কখনো কখনো রোগগ্রস্ত হয় না ক্লান্ত হয়ে যায় না ক্রোধ প্রকাশ করে না শোক প্রকাশ করে কিন্তু বৈষ্ণবেরা মুদ্রা বিগেহ না ভুজ সাধারণ বুদ্ধির দ্বার খুব বড় বড় মনীষীগণ বুদ্ধিজীবীর বৈষ্ণবের ব্যবহার বৈষ্ণবে তো যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ বৈষ্ণবের তো কখনোই দুঃখই হন না তারা সর্বদাই ফরানন্দ সুখে নিমগ্ন কিন্তু তাদের ভা ফরানন্দ ভাবে তারা কখনো কখনো দুঃখী যেমন দেখা যায় যেমন মহাপ্রভু স্বয়ং যেমন রামচন্দ্র ভগবান স্বয়ং রামলীলা প্রায় দুঃখময় আছে না রামচন্দ্র লীলা কিন্তু সেই দুঃখ হচ্ছে সুখ মুহালোক সব কথা বুঝতে পারে না তো কিভাবে এই আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক ক্ষেত্রে সুখ এবং দুঃখ উভয় হচ্ছে প্রেমানন্দ সুখ এবং এই জড়ক্ষেত্রে ক্ষেত্রে সুখ এবং দুঃখ উভয় হচ্ছে দুঃখ তো মা দেবেন্দ্র ফুরি তার অন্তিম খালে খুব শোক প্রকাশ করে যে আমি এই কোন দেহত্যা করছি করব সামনে আছে এবং আমি কৃষ্ণকেই পাইতাম না তো এইভাবে শোক প্রকাশ করে তার অন্তিম অন্তিমকালে তিনি রোগ গ্রস্ত যেমন ছিলেন তো ঈশ্বরপুরি ফুরি হলেন পরম বৈষ্ণব এবং তিনি বুঝতে পেরেছেন যে এই হচ্ছে আমাদের গুরুদেবের প্রেম বিলাপ এবং সেই জন্য তার মন মোহিত ছিল এবং তিনি সুষ্ঠু ভাবে তার গুরুদেবের মাধবেন্দ্র ফুরি ফাঁদে অঙ্গ সেবা করেন্কার করা পর্যন্ত সব সবকিছু করে কিন্তু আর একটা তথাকথিত শিষ্য ছিল মাধবেন্দ্রপুরী পাদে দেয় রামচন্দ্রপুরী তার নাম ছিল সেই তথা কথিত শিষ্য তো সেই তথাকথিত শিষ্য মাধবেন্দ্রপুরী ফা দেয় প্রেম শুনে তো তার এত সাহস ছিল মাধবেন্দ্র ফুরী ফাদের উপকার জন্য রামচন্দ্র মাধবেন্দ্র এই কন তোমা দেহ ত্যাগ হবে তো এইরকম শোক হওয়ার উচিত না ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শৌচী না কাঙ্ক্ষি তো নির্বিশেষ ব্রহ্মজি পর্যান করো তো এই কথা শুনে মা দেবেন্দ্র এই তো ক্রুদ্ধ হইল যে তিনি বলেন যে আমি আমি অত দুঃখী আছি যে আমি কৃষ্ণকে পাইলাম না এবং এই মূর্খে আসছে আমাকে শিক্ষা শিক্ষা দিতে ব্রাহ্মজিতে লীন হয়ে যাও তো এই অপরাধ থেকে রামচন্দ্র পুরীর নিন্দ স্বভাব এত বলেছিলেন যে পরে তিনি চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং নিন্দা করেছেন এবং ঈশ্বর ফুরীর ভাব এই তো ছিল যে তার গুরু সেব করা যে চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা দেওয়ার জন্য তো মাধেবেন্দ্র সম্বন্ধে মুখ্য পৃথান্থ আছে কিভাবে তিনি গোপাল দেবের আবিষ্কার করেন তিনি কারো থেকেই কিছু বিক্ষোভ করেন না সন্ন্যাসী ছিলেন এবং সন্ন্যাসীদের অধিকার আছে মধুকারী বিক্ষোভ করেন চারজন থেকে সাতজন থেকে বেশি নয় সাতজন থেকেই একদিনের মধ্যে বৃক্ষ করতে পারেন তার জীবন নিবাহ করার জন্য কিন্তু মা দেবেন্দ্রপুরের বৃত্তি ছিল যে তিনি কারো থেকে কিছু বৃক্ষ করেন নাই অজাচের বৃত্তি মানে যাচ না করলে কেউ যদি মা দেবেন্দ্রপুরীকে কিছু দিলেন খাওয়ার জন্য তিনি খাইলেন উপবাস করেন তো মাধেবেন্দ্র ফুরী একলা সেই সময় একলা পরে তার অনেক শিষ্য ছিল কিন্তু সেই সময় তিনি এক ছিলেন ব্রজ ধামে ব্রজ ধামে একক ভাবে পরিভ্রমণ করেন এবং তিনি ছন্দ দেখে গাছের ছায়াতে বসে গেলেন হরিনাম করের জন্য তো সেই দিনে কেউ কিছু মহাদবেন্দ্র পুরীকে কিছু দিচ্ছেন না তো সন্তুষ্ট ছিলেন কিছু খেলেন না সারাদিন কিন্তু নাম জাপ করে থাকে পুরো সন্তুষ্ট ছিল তো সেই সময় এক খুব সুন্দর বালা কেছে তাই বালক তো কালো ছিল খুব সুন্দর একটা বালাক এসেছে এবং মা দেবেন বলেন যে কিছুই খাই না ধর্ম আছে আমার নিয়ম আছে যে নেই নেই এই বলেন যে এই দেশে রীতি আছে যে উপবাসই থাকে না এবং কেউ যদি কিছু না পায় আমি নিজেই দি কিছু খাওয়া তো মা দেবেন্দ্র পুরী জিজ্ঞেস করেন কি আমি উপবাস করছো তো চলে না ও গ্রামের মহিলার জল আনতে গেছে এবং দেখেছেন যে আপনি এখানে আছেন কিছু ভিক্ষয় করেন সেই জন্য আমাকে কিছু দুধ দিয়েছে তোমাকে দেওয়ার জন্য তো একটা খলস বলে হাড়ি মাঠে হাড়ি দিয়েছে ফুড়েছিল দুধে এবং সেই বালক মা দেবেন্দ্র ফুরিকে বলেছেন যে ওই দুধ খাও আমি একটু পরে ফিরে আসবো সেই খলস নিয়ে যাওয়ার জন্য তো মা দেবেন্দ্র সেই দুধ পান করেন এবং সেই শ্যামবর্ণ সুন্দর বালক আকৃতি বা মনে করে দেখেন তো সেই বালক আবার আসবে আবার আসবে আমাকে বলছে কিন্তু আসিনি তো মা দেবেন্দ্র পুরীর অভ্যাস ছিল দিনরাত হরিনামে নিমগ্ন থাক তো রাত্রে তিনি তো করেন সার রাত্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রামা হরে হপ করেন তিনি এইভাবে জপ করেন কিন্তু রাত্রের শেষ দিকে তিনি একটু ঘুমিয়ে ফেছে এবং স্বপ্নায় দেখলেন যে সে বা এবং এই বা যে তোমার আসার জন্য আমি অনেকদিন থেকে উপেক্ষা করছি আমি ওই ফসে জঙ্গলের মধ্যে আছি আগে গ্রহ রূপে শ্রীমূর্তির রূপে আমার পূজা হলো কিন্তু একবার আক্রমণ এবং ওই সকল পূজারই ভয় করে আমাকে এই জঙ্গলের মধ্যে মাটির নিচে রাখলেন যাতে ওই জবনের আমাকে কিছুই করতে পারবে না এবং তারা সব মানে আমি এখানে জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে অনেক দিন আছি এবং খুব খেতে লাগছি খুব কষ্ট পাচ্ছি তোমার জন্য আমি অপেক্ষা ক্ষমা জন্য আমি অনেকদিন এখানে উপেক্ষা করছি কারণ আমি চাই যে তুমি আমার সেবা করবে তো সেই সময় মা দেবেন স্বপ্ন ভেঙে গেল নিদ্রা ও ভেঙে গেল। দেখলেন যে প্রাথ সময় আসছে অরুণোদয় হচ্ছে এবং তিনি কিছু সময় রোদন করেন যে কৃষ্ণ সয়াম আমার সামনে এসেছেন কিন্তু তাকে আমি স্বীকার করতে পারতাম না তো এভাবে কিছু সময় খেলে তিনি ভাবছিলেন যে কৃষ্ণ আমাকে সেই গোপাল আমাকে কিছু আদেশ দিয়েছেন তো তার ছিল ব্যবহার ছিল অনদের সঙ্গে না করো কিন্তু যে হেতু গোপাল মা দেবেন্দ্র পুরী আদেশ দিয়েছেন সেই জন্য মহাদবেন্দ্র পুরী ওই পাশে গ্রামে প্রবেশ করে গ্রামবাসীদের বলেন যে এই গোপাল আমাকে আদেশ দিয়েছেন ওই জঙ্গলের মধ্যে আছে তো অনেকেই সেই জঙ্গল থেকে নিয়ে আসা আমাকে আদেশ দিয়েছেন তোর সব গ্রামবাসী ধরো সকলেই ব্রজবাস ছিলেন তো ব্রজবাসীদের স্বভাব আছে যে তার স্বাভাবিক প্রীতি আছে কৃষ্ণের জন্য তো খুব প্রসন্দ ছিল এইসব কথা শুনে এবং তার খুরাল ইত্যাদি জিনিস লেখে জিনিস নিয়ে ওই জঙ্গল খেয়ে পরিষ্কার করে এক সুন্দর বিরাট গোপাল মূর্তি তো মাধবেন্দ্র সেই গোপাল গোবর্ধান পার্বতের উপরে স্থাপন করেন এবং সব গ্রামবাসীরা খুব প্রসন্ন হয়ে গোপালের জন্য অনেক ভালো ভালো জিনিস রান্না করেন এবং কিছু লোকজন কিছু অর্থ দিয়েছেন মন্দির নির্মাণ করার জন্য দেহ নির্মাণ করার জন্য তো এইভাবে দুইজন পুজারী বেঙ্গালী পূজারীকে সেই লাগেছেন মা দেবেন্দ্রপুরী এবং এইভাবেই গোপাল পুনর স্থাপন হলো গোবর্ধনের উপরে তো এই এইভাবে খুব গোপালা গোপাল হয়েছিল কিন্তু আবার সেই গোপাল স্বপ্ন রূপে মহাদেবেন্দ্রপুরীকে বলেছেন যে আমার এই শিবা স্থাপন স্থাপন করার সময় তো আমাকে অনেক জল দিয়ে আমাকে স্নান করাইছেন এবং প্রতিদিন পূজায় আমার অভিষেক করা হয় তবু এই এইখানে খুব শরীরে খুব গরম লাগছে কারণ আমি অরক্ষিত ভাবে অতদিন ছিল তো গোপাল আসেন যে আমার জন্য পুরী ধাম থেকে তো ব্রজ থেকে পুরি অনেক দূর আছে এখনো প্রায় দেড় দিন লাগে ট্রেনে কিন্তু সেই সময় ট্রেন যাওয়া ছিল ট্রেন তো সেই সময় এবং সেই সময় আহ মুসলমানদের রাজও তো ছিল পথে অনেক ডাকাত ছিল তো খুব কষ্ট যাওয়া খুব ষ্ট এবং বিপদ পড়ত মা দেবেন্দ্র পেয়ে তো সব বিভক্ত করেন গোপাল গোপালের সেবা খরের জন্যে এবং চলে গেছে তো সন্ন্যাসী ছিল ঠাক হচ্ছে না এবং চন্দনের ধাম চন্দনের দাম খুব বেশি আছে কি করে ওই চন্দন কিনবেন কিভাবে এই তো দূরে নিয়ে আসবেন কি করে এই অত দামি জিনিস নিয়ে পারবেন কারণ অনেক ডাকাত আছে চোর আছে তো সেই সব মনে না কর মাহেবেন্দ্র ফুরিফা নির্গমন করেন থেকে বিশ্বাস ছিল। যে গোপাল আমাকে আদেশ দিলেন এবং আমি জানি না কি করে গোপাল জানেন কিভাবে সেই আদেশ আমি পূর্ণ করতে পারব আমাকে বলেন ওই ফুরি ধুরি ধামে যেতে চন্দন নিয়ে আসার জন্য ঠিক আছে যাচ্ছি তো চলে গেলেন তো ফট ছিল যমুনা ফটে তারপর প্রয়াগ থাকে গঙ্গার ফট এবং গঙ্গা ফট তো উত্তরবঙ্গে তারপর এই দিকে ভগীরনাথের ভগীরথ মহারাজের ফট হচ্ছে গঙ্গার ফট তো এইভাবেই মহাদেবেন্দ্র পুরী ফাট শান্তিপরে আসবেন শান্তিপর তো গঙ্গার উপরে আছে এবং এইভাবে মহাপ্রভু তো গেছেন সেইটা ফট ছিল তো ছাত্র ভোগে গঙ্গা পা করা এবং সেখান থেকে ওই সমুদ্র তীরে নিকটে যাওয়া সেই ছিল সেই সময় না কিন্তু মাদেবেন্দ্র এই পশ্চিম গঙ্গা পশ্চিম কেনারে ছিল তথা ছত্রভোগ ফাঁ খরচ ছিল না এনিভাই যা হোক আহ সেই সময় মায়াপ থেকে পুরি যাওয়া পথ তু রেমুনা দিয়ে ছিল যাত্রী ছিল ফুরি ধামেছেন জগন্নাথের দর্শনের জন্য তো পথের মাঝখানে ওই ন্যাশনাল হাইওয়ে সেটা মনে একটু সাইডে চলে যায় ভালো সৎ সেই সময় কি সব খাচ্ছা রাস্তা ছিল ফাঁকা রাস্তা না সেই সময় ফত মানে রাস্ত রেমুনে দিয়ে ছিল গোপীনাথ দিয়েতে গোপীনাথ এই কন্থার নাম হচ্ছে খেয়ে ছোড়া গোপীনাথ সেই সময় শুধু গোপীনাথ ছিল তো আপনারা সবাই জানেন তো কি করে খেয়ে ছোড়া হারি তার নাম প্রসিদ্ধ হইল যে মাধবেন্দ্রপুরী রেমুনাতে রেমুনের ইতিহাস আছে যে রামচন্দ্র ভগবান সেখানে গেলেন এবং সেখানে তিনি ওই কৃষ্ণ স্থাপন করেন তো মাধবেন্দ্র পুরী ফাট গোপীনাথের শিব দেখে খুব প্রসন্ন হইলেন সেখানে এক বিশেষ আইসেম ছিল কোপিনাথ কোপীনাথের ভোগ খাদ্যদ্রব্য ছিল এক বিশেষ ভোগ ক্ষীর কপিনাথের খিয় দুধ খেয়ে অনেক সিদ্ধ করে খুব ঘন হয়ে যায় এবং খুব মিষ্টি আছে খুব সুস্বাদু তবুও সেই ক্ষীর দেখে মাধবেন্দ্র ফোর মনে ইচ্ছা উঠেছিল যে সেই কারণ তার অযাচিত বৃদ্ধি ছিল ওকে কিছু বিক্ষা করেন নাই কিন্তু তার মনে আসলো ইচ্ছা যে আমি যদি সেই একটু করতে সেই রকম আমার কপালের জন্য প্রস্তুত করতে পারতাম তো সেই চিন্তন তার মনে এসে তিনি নিজেকে তিরস্কার করেন যে ইন্দ্রিয় সুখে জন্ম আমি সুস্বাদু প্রসাদে স্বাদ নিতে চাই আসলে তার ইচ্ছা ছিল শিবা জন্ম কিন্তু তিনি নিজেকে এইভাবে তিরস্কার তো রাত্রেই মন্দির বন্ধ হল। গোপীনাথের শয়নে পড়ে এবং মা দেবেন্দ্র তো পাশে বা যাড়ে বসে নাম জপ করেন এবং আগের সময়ের মতো মানে ব্রজে ওই সময় যখন ওই গোপাল তার স্বপ্নায় আসেন তো এইভাবেও তিনি নাম করতে করতে কৃষ্ণের দ্বারা প্রভাবিত না এখন ভূ ওই পূজার যে গোপীনাথের পূজারের স্বপ্নায় ওই গোপীনাথ আসেন এবং বলেন যে দেখো তো ভোগ যা আমাকে নিবেদন করেছে তার থেকে কি বলে বাথন কি আমি রেখেছি তুমি দেখতে পা আমি ছুরি করেছে যাতে তুমি দেখতে পাবে না সেই আমি চুরি করলাম কারণ আমার প্রেমী ভক্ত মাদবেন্দ্র এসেছেন তার জন্য আমি রেখেছি পাশে। তো সেই পূজারি মধ্যরাত্রে ও গোপীনাথ স্বপ্নে এই পূজারীকে বলেন যে তো সেই আমার মহাপ্রেমী ভক্ত মহাদী হারি নাম জেন তার জন্য সেই খিয়া আমার ওই ঠাকুরগড়ে থেকে সেটা নিয়ে যাও থাকে তো সেই পূজারে মধ্য রাত্রে উঠলেন স্নান করে ঠাকুরের গড়ে প্রবেশ করে দেখেন যে গোপীনাথ ছুরি করেছে মনে এক ভাষায় রাখলেন মহাদবেন্দ্র ফুরের জন্য তো সেইটা নিয়েই উপজারি তো বাজারে গেলেন এবং খুব জড়ি বলেন মা দেবেন্দ্র পুরী মা দেবেন্দ্র কোথায় আছে কোথ ভাগ্য আছে আপনা যে ভগবান সয়াম আপনার জন্য খিয়ের ছড়ি করেছেন তো মা দেবেন্দ্র পুরী সেই খিয়া একটু খাইছে তাপ মনে করলেন যে এই সকলবেলা ওই সব সমাচার বিস্তারিত হবে যে ভগবান আমার জন্য এই করেছে সেই জন্য শীঘ্রই সেই স্থান থেকে প্রস্থান করেন এবং ফুরি ধাম গেছে কিন্তু তার ফুরি ধামে পৌঁছানোর আগে তার নাম জশ কীর্তি পৌঁছে গেল এবং সবাই মনে সব ভক্ত সব ফুরি বাসীদের সব জ্ঞান ছিল যে এই মা দেবেন্দ্র ফুরি এই বড় ভক্ত খেয়ে ফেয়েছেন যে এই গোপীনাথ তার জন্য ছুরি করেছে তার নাম যশ তার আগে গেছে তো মহাদেবেন্দ্র পুরী সেখানে থাকতে চাইলেন না কারণ নিজে নাম প্রশংসা করা ছাইলেন না তবু অজ্ঞ ছিল থেকে তো আমার জন্য তো তো সব বড় বড় বলেন গোপাল আমার জন্য তার জন্য চন্দন আদেশ দিলে। এবং সব লোক এত প্রসন্ন হইলেন মা দেবেন্দ্র পুরী প্রগাঢ় প্রেমে থেকে যেই বিনামূল্যে তারা অনেক মূল্যবান ছন্দন দিয়েছেন এবং সব করেন যাতে ফতে কেউ কিছু ঘর নেবেন না কিছু দিয়েছেন যে কেউ ছুরি করতে পারবে না সবই বস্ত করেন তো এইভাবেই মাধবেন্দ্র পুরী সব ছন্দন নিয়ে আহ ফিরে চলে গেলেন ব্রজ পথে মানে আবার রেমুনা দিয়ে তোর রেমুনাথে আবার স্বপ্নে গোপাল উপস্থিত হইলেন মহাদেবেন্দ্রপুরী কে আদেশ দিলেন যে আমি গোপীনাথ থেকে অভিন্না তো এইখানেই থাকো এইক গ্রীষ্মকাল আছে। তো এইখানেই থাকো এবং আমার জন্য এই সব ব্যবস্থা করো এইসব ছন্দনে তৈরি করো যাতে প্রতিদিন গোপীনাথের শরীরে ছন্দন হবে এবং এইভাবে আমি তা প্রভাব পড়ব আমি সন্তুষ্ট হব তো এইভাবেই সংক্ষিপ্ত ভাবে আমি বলছি তো কিভাবে মা দেবেন্দ্র পুরী গোপালে সেবা করেন সেই গোপাল বিগ্রহা এইক রাজস্থান নাগদারে আছে তার নাম হচ্ছে শ্রীনাথী এবং খুব সুন্দরভাবে সেবা চলছে মা দেবেন্দ্রাজ গোস্বামী মন্তব্য করেন প্রগা প্রেমে এই সভা বছা নিজ দুঃখ বিঘ্ন এই বিচার মনে প্রগা প্রেমে এই লখন আছে প্রেমের সম্বন্ধে অনেকে ক্ষত বলে কিন্তু কৃষ্ণ প্রেম এত তো বস্তু নাই আসল প্রেম প্রগাঢ় প্রেম এই স্বভাব আছে এই লক্ষণ আছে যে এই নিজ দুঃখ বিঘ্ন দিয়ে না কর এই বিচার তো সত্য সত্য বিঘ্ন থাকলেও যাদের বাস্তব প্রেম আছে না। জন্য মনে করে আমার সেই বাক অর্থে হবে কষ্ট ইত্যাদি থাকলেও আমাকে সেই বাক হবে এই কথার আদর্শ হচ্ছেন মাধবেন্দ্র ফুরি ফাঁদ এবং আজকে আমরা বিশেষ করে মাধবেন্দ্র ফুরি ফাঁদে ধ্যান করি তার কৃপার জন্য আমরা প্রার্থনা করি হরে কৃষ্ণ তয় করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই কথা বলেন না আমিও কথা বলব না সেই হয়েছে সমাপ্ত হয়েছে হরে কৃষ্ণ কারো প্রশ্ন আছে কি প্রশ্ন আছে নাকি প্রেমে হাত উঠাচ্ছেন না প্রশ্ন আছে না আছে কারো প্রশ্ন নেই প্রশ্ন আছে আমরা কি করে সেই রকম প্রেম পাব মাধবেন্দ্র ফধবে ফু শিষ নিত্যানন্দ শ্রীদ্ভু ঈশ্বর ফরি খে ধন্য খরে লি থে জগদ্গু গৌরা মহা প্রভু শ্রীকৃষ্ণ থে তন্ রাধা কৃষ্ণ নয় রূপানুগনে জীবন হরে কৃষ্ণ শ্রী মাধবে ফুপ জয়